Labaika Allahumma labbaik, labbaika la sharika la ka labbaik, innal hamda wa niamata laka wal mulk la sharika la ka Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulullah, wa ala alihi wa লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক সম্মানিত হজ যাত্রীবায় বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজ কে প্রত্যেকের হজ কে হজ মাবরুর হিসাবে কবুল ও মঞ্জুর করেন আমিন ইয়া রাব্বুল আলামিন যেই হজ মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় সম্মানিত ভাই বোনেরা এই হজ যাত্রার পথে আমাদেরকে এলেম অর্জন করে হজে যাওয়া এটা জরুরি বিষয় ইসলামের প্রত্যেকটি আবাদতের সাথে প্রত্যেকটি আমলের সাথে এলেম জড়িত আগে এলেম তারপরে আমল এই জন্য আল্লাপাক সুরা মুহম্মদের উনিশ নম্বর আয়তে বলছেন ফাআল আনা ইস্তাফিরা ওয়ালিলকিনাত আগে এলেম শিখো আল্লাহর আলেম শিখো তারপরে আমল করো ইমাম বুখারি রহমা উল্লাহ যেন বাপ কায়েম করছেন বাবুল আবুল এলেম কাবলাল কাউলেওয়াল আমল কথা বলার আগে আমলের আগে এলেম হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন ওমরা একটি গুরুত্বপূর্ণ এবাদত এই আবাদত করতে হলে আমলটা করতে হলেও আগে এলেম লাগবে কিন্তু আমরা অনেকেই এলেমবিহীন হজ করতে যাই এলেমবিহীন ওমরা করতে যাই এজন্য জন্য অনেক সুন্না পরিপন্থী কাজ আমরা সেখানে করে ফেলি না জানার কারণে এজন্য জন্য সম্মানিত বা ইউবনেরা আমরা সময় এলেম অর্জন করার চেষ্টা করব। বর্তমানে অনলাইন ইন্টারনেট এইটা এলএম অর্জনের একটি বড় মাধ্যম তবে খুব সতর্কতার সাথে আমাদেরকে এই মাধ্যম থেকে এলএম নিতে হবে আমি কার থেকে এলএম নিচ্ছি তাকে ভালো করে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে জেনে বুঝে আমাকে এলএম নিতে হবে কারণ না জেনে না বুঝে এলে আমার গোমরা হওয়ার সম্ভাবনাও আছে সম্মানিত বা ইউবনেরা আমরা ধারাবাহিক পঁচিশটি হস কেন্দ্রিক ভুল নিয়ে আমরা আলোচনা করছি ইতিপূর্বে আমরা ২২টি ভুল আলোচনা করেছি আজকের এই শেষ পর্ব অষ্টম পর্বে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটি ভুল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তেইশ নম্বর ভুল যেটা সেটা হলো রওজা নিয়ে বিভ্রান্তি আমাদের দেশের অধিকাংশ হাজি ভাই বোন এখনো রওজায় বুঝে না রওজা কোনটি সেটাও চিনে না অনেকে নবী সাল্লাহ ইসলামের কবরকে রওজা বলে রওজা মুবারক রওজায় আতার এমনকি অনেক আলেমল আমাদেরকেও আমরা বলতে শুনি যে নবী সাল্লাহ ইসলামের কবরকে বলে রওজা মুবারক রওজা আথার রওজায় আখদাস এটার কারণ হল আমাদের এই দেশে মানুষ অনেক ভাইবন কবর ফুজায় কবর কেন্দ্রিকা বাদতে বিশ্বাসী দেশে দিনদার মানুষের কবরগুলোকে রওজা মুবারক বলা হয় ওমু খুজুরের রওজা ওমো খুঁজুরের মাজার ওমো খুজুরের দরবার এই বিশ্বাসগুলো হজে গিয়েও সেখানে কাজে লাগায় তারা সেই বিশ্বাস ওখানে পোষণ করে অনেকে নবী সাল্লাহ সালামের কবরকে রওজা মুবারক মনে করে অথচ রওজা এক জিনিস নবী সাল্লাহসাল্লামের কবর সম্পূর্ণ ভিন্ন জিনিস নবী সাল্লাহসাল্লাম স্পষ্ট করে বলছেন জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান আর ওয়া মিম্বারি হাউজি আমার এই মেম্বার আমার হাউজে কাউসারের উপরে স্থাপিত সোহার আল্লাহ তাহলে রোজাটা হলো নবী স্লাই সালামের ঘরের বাহিরে অর্থাৎ নবী স্লাইসাল্লামের ঘরেই হল এখন নবী সাল সালামের কবর তাহলে কবরের বাহিরের জায়গাটা হলো রাউদাহ রাওদাতমের রিয়াজুলনা মহাদে সিনে অনেক ব্যাখ্যা করেছেন যে এটা কেমনে রাউদা। কেউ কে বলছেন এই অংশটুকুকে আল্লাহ রব আলমিন জান্নাতে নিয়ে যাবেন এজন্য এটা রাউদাতম্মের রিয়াদিল জান কেউ কে বলছেন যে এই অংশটুকু নবী সাল্লাহিসাম এইখান দিয়ে বারবার আসা যাওয়ার কারণে এবং এখানে সাহবাইকের আমাদেরকে দিনের তালিম এখান থেকে শুরু হওয়ার কারণে এই অংশটাকে আল্লাহাক বরকথময় দিয়েছেন এই কারণে এটা রাউদাত জান্না তাহলে এই রাউদাতুম্বের ইয়াদুল জানা আমাদের করণীয় হলো দুই রাত সলা আদায় করা এবং সম্ভব হইলে প্রথমে মসজিদে নবীতে যাওয়ার পরেই প্রথম দুই রাত সলা তাহিয় মসজিদের সলাত এটা রৌদার মধ্যে আদায় করা আমলটি করতেন কিন্তু বর্তমানে অত্যাধিক ভিড়ের কারণে এটা অনেক কঠিন তো এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো যে কোনো একটি সময়ে কষ্ট করে হলেও আমরা দুই রেখা চলাত আদায় করবো কিন্তু অনেক ভাইকে দেখা যায় দুই রেখা চলাত আদায় করতে গিয়ে তিনি দুই রেখা চার রেকাত ছয় রেকাত আট রেখাত পড়তেই আসেন আবার অনেক লম্বা চূড়া লম্বা কেরাত লম্বা তসবি লম্বা সাজদা দিয়ে করতে আছেন অন্যন্য অন্য বাইদের হক নষ্ট করছেন অন্যের হকের প্রতি জুলুম করছেন এদিকে খেয়াল রাখতে হবে আমরা যখন যাব রাওদায় অত্যন্ত সংক্ষেপে দুই রেকা রেখা চলা করে কোনো প্রকার লম্বা দীর্ঘ মুনাজাত না ধরে তাড়াতাড়ি আমরা বের হয়ে অন্য বাইদের জন্য জায়গা খালি করে দিব এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে আর চিনতে হবে যে এটা হলো রাউদা আর পাশে যে নবী সাল্লাহামকে যেখানে দাপন করা হয়েছে সেটা হলো নবী সাল্লা ইসলামের কবর অনেকে কবর বলাকেও বেয়াদবী মনে করে নবী সাল্লাহ সাল্লামের কবর বলে না তিনি সেই তাবে তিনদের যুগের একজন সোনালী যুগের মানুষ তিনি নবী সালামের কবরের সামনে দাঁড়ায় বলছেন যে কুল্লু ইউ হাজুয়া ইউরাত দুনিয়ার প্রত্যেক মানুষের কথা গ্রহণ করা যায় প্রত্যাখ্যানও করা যায় আমি ইমাম মালেকের কথা কেউ ইচ্ছা করলে গ্রহণ করতে পারে কে ইচ্ছা করলে প্রত্যাখ্যানও করতে পারে ইল্লা সহ বা হাজ আল কবর সাল্লাহ সাল্লাম কিন্তু এই কবরে যিনি আছেন এই কবরবাসী তার কথা প্রত্যাখ্যান করা যায় না সব গ্রহণই করতে হয় তাহলে ইমাম মালেক সরাসরি বলতেছেন হাজ আল কবর এটা কবর কিন্তু আমাদের দেশে অনেকে অত্যাধিক আবেগ অত্যাধিক মহব্বত করতে গিয়ে মহব্বতের অতিমাত্রা অতিরঞ্জনে কয় না কবর বলা যাবে না এটা রওজা এই রজা শব্দটা আমাদের দেশে একটা বিভ্রান্তি রয়েছে ভুল রয়েছে এটা আমাদের পরিষ্কার থাকা দরকার ২৪ নম্বর যেটা যে আমরা সেখানে নবী সাল্লাহিসামের কবর জেয়ারত করতে গিয়ে যে ভুলগুলো করে থাকি নবী সাল্লাহিসাল্লামের কবর জেয়ারত করা এটা সবাবের কাজ ফজিলতের কাজ আমরা নবী সাল্লাহিস্লামের জন্য প্রতিনিয়ত অসংখ্যবার দরত পড়ে থাকি এই দরুদটা আমরা অনেক দূরের থেকে পরে থাকি আল্লাপাক প্যারেস্তাদের মাধ্যমে পৌঁছাই দেন আল্লাপাক আমাকে আপনাকে সেই নবী সাহা কবরের সামনে যাবার সেখানে পৌঁছার তৌফিক দিয়েছেন সেখানে গিয়ে আমাদের করণীয় হলো যে এই দরুদ ও সালামটা নবী সাহা সাল্লামের কাছাকাছি নবীলামের কবরের সামনে গিয়ে দেওয়া কিন্তু আমরা সেখানে গিয়ে যে কাজগুলো ভুল করে থাকি একটা হলো নবী সাল্লা সালামকে সালাম দিতে জানি না ওখানে গিয়ে নবী সর সাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি হল সাহাবাই কেরাম নবী সাল্লামের এনতেকালের পরে নবী সুলা লক্ষাধিক প্রাণ প্রিয় সাহাবি যারা নবিস্লামের জন্য জাম দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যাদের থেকে বেশি নবী সরসালামকে কেয়ামত পর্যন্ত কেউ ভালোবাসতে পারবে না সেই সাহাবিরাই নিসরুল্লামকে যেভাবে সালাম দিয়েছেন এটাই কেয়ামত পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি তারা নবিস্লামের কবরের সামনে গিয়ে বলতেন রহমতুল হল নবী সালামকে সালাম দেওয়ার পদ্ধতি আব্দুল্লাহ তিনি সালাম সালামের পরে আমরা দরুদ পড়বো আল্লাহ সাল আল্লাহ মুহম্মদ আল্লাহ আল্লি মোহাম্মদ কামা আল্লাহিম আল্লাহ আলি ব্রাহিম যে দরদটা আমরা সালাতের মধ্যে আদায় করে থাকে তাহলে সালাম এই আর দৌদটা আমরা অন্য সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দিয়ে থাকি আর এই সময় নবিসের কবরের সামনে গিয়ে দিলাম আর নবিস একটি হাদিসে বলছেন যে ব্যক্তি আমার কবরের কাছে এসে দরদ পেশ করে সামি তুহ আমি তা শুনি তবে এই সোনাটা মহাদ্রিসে কেরম বলছেন এটা বারজাকি জীবনের আল্লাহ সোনা আল্লাপাক ব্যবস্থা করে দেন সু হা তো এই সুতরাং সেখানে নবী সাল্লাইসালামকে এইভাবে সালাম দিতে হবে আর দরুদ পড়তে হবে কিন্তু আমরা অনেকে গিয়ে সেখানে সুর করে করে আসসালাত আসসালাম আলাইকে ইয়া রসুল আল্লাহ আসলা তুয়ালাম আলাইকে হাবিব আল্লাহ এরকম অনেকে বিশাল লম্বা লম্বা সালাম দরুদ নিয়ে যান আবার অনেকে কি করেন বাংলাদেশ থেকে অনেকে নাম লেখে নিয়ে যান কারণ যেই শুনে যে আপনি হজে যাইবেন ওমরা যেমন ভাই আমার সালামটা একটু মদিনায় নবীর রওজায় পৌঁছাই দিয়ে আর আমাদের কবি বলে গেছে তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার কৈয় মদিনায় তো সেই কবির কথা শুনে সবাই এখন সালাম পৌঁছানোর জন্য ব্যস্ত আছেন অনেকে নাম লিখে লিখে নিয়ে যান সেখানে যাই সবাই নাম ধরে ধরে সালাম পৌঁছান এটা আরেক ভেদাৎ কারণ দরুদ তো সালাম পৌঁছানোর মাধ্যম হলো আল্লাহর ফেরস তারা তারাই পৌঁছাই দিবেন মানুষ এই পৌঁছানোর মাধ্যম না সাবাইকরাম তাবে তাব সালাপিন তারা কেউ এই পদ্ধতিতে সালাম পৌঁছান নেই এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা এই পদ্ধতিটা সেখানে ভুল আবার অনেকে কি করেন সেখানে গিয়ে নবী সাল সালামের কাছে দোয়া করতে থাকেন নবীর কাছে চাইতে থাকেন নবী সাল্লাহিসামের কাছে কিছু চাওয়া শির্ক চাইতে হবে একমাত্র আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের কাছে এমনকি নবী সাল সালামের সাপা তো চাইতে হবে আল্লাহ রব্লা আলমিনের কাছে নবী সাল্লা কাছে সাফাত কামনা করা যাবে না আপনি কেয়ামতের দিন আমার জন্য সাফাত করবেন এই কথা বলা যাবে না এটা সেরকি দোয়া দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ কেয়ামতের দিন আমার জন্য নবী সালামের সাফাত করুন সাফাতের ব্যবস্থা করে দিবেন এটা আল্লাহর কাছে চাইতে হবে নবী সাল্লাহামের কাছে নয় কারণ নবী সাল্লাহ ইসলামের নিজের হাতে ক্ষমতা আল্লাহ দেন নাই তিনি যাকে ইচ্ছা তাকে সাফাত করবেন এটা আল্লাহ রব আলমীর নির্ধারণ করে দিবেন যে নবী সাল্লাহিস্লাম কার কার জন্য সাফাত করবেন আল ফাহাতে হাত তিন বছর এগারো বার দরুদ সেই বাংলাদেশে যে বেদাতি কবজ জেয়ারতের পদ্ধতি শিখেছি নবীলামের কবরের সামনে যাই ও সেটা প্রয়োগ করার চেষ্টা করি বাকি কবর স্থানে গিয়েও করার চেষ্টা করি তারপরে ওহুদের কবর ওখানে সব কবর জিয়ার সুন্দর দোয়াগুলো বাকি কবরস্থানে লেখা আছে ওহুদের কবরস্থানে লেখা আছে সেখানে এতবার সুরা ফাতে এতবার সুরা ক্লাস এতবার দরুদ যেগুলো আমাদের দেশের বানানো কবর জিয়ারতের পদ্ধতি এগুলো কিন্তু সেখানে নাই আমরা কিন্তু এই দোয়াগুলো হজেকে যাওয়ার সময় আমরা যাওয়ার সময় শিখে যাইলা সেখানে যাই আর কিছু পারি পারিনা দাঁড়িয়ে থাকি আর চূড়া পাঠি এই জন্য আমাদেরকে কবর না কারণ এই সবচেয়ে আল্লাহর সবচেয়ে ভালো মানুষ যারা সেই ভালো মানুষদের কবর সেখানে সেখানে আবু বকর রাজি আলাহানুর কবর অমর রাজি আল্লাহতরানুর কবর উসমান রাজি আল্লাহ তরানুর কবর উম্মাহাতুল মোমিনিনদের কবর আমাদের আম্মাজানদের কবর বড় বড় সাহবাহিক আমার কবর তাদের কবর যে আর করতেছি আসুরা পাহাতে আসুরা খ্লাস দিয়ে করতেছি যদি ওই সাহাবিরা দেখতেন জীবিত থাকতেন আমাদেরকে মেরে বের করে দিতেন সেখান থেকে যে এইসব পদ্ধতি নিয়ে কোথা থেকে আসতো তোমরা তারা যেই দোয়া করতেন আসসালামু আলাইকুম দারা কৌমিমিনিক্লাহিন ইয়ার হাম মুস্তকিন আল্লাহমাল তাহারিনা তফতাহ এই দোয়াগুলো আল্লাহ রসরতম শিখিয়ে গেছেন আমরা এগুলা শিখার চেষ্টা করব সর্বশেষ যে বুলটি আমরা আলোচনা করে এই পঁচিশটি বুল ধারাবাহিক শেষ করব সেটি হলো অনেকে আমরা মসজিদে নবীতে গিয়ে বাড়াবাড়ি করি যে কোনো অবস্থায় আমাকে মসজিদের একটি হাদিস আছে এটা মুসনাদে আহমদ এবং তবর আছে কিন্তু হাদিসটি সমস্ত মহাদিস আমার ঐক্যমত এটি মনকার হাদিস এটা শুধু দৈব না এটা মনকার মানে অগ্রহণযোগ্য এটা হাদিস বিরোধী कारण शही हदीसे आसे पृथिवीर जेको मस्जिदे चल्लिश वक्त चल्लिस दिन एक आधारे जमातर साधे चला तरह यार फजिलत शही हदीसे आंतु मस्जिदे नबीते गए चल्लिस वक्त चला तरह कर ले फजिलत है ओ फजिलत है यगल कोहिद हदीस द्वारा प्रमाणित नए यह बर मस्जिदे हरामे एक वक्त चला तर कर एक लक्षर इटा एके बारे शही हादी द्वारा प्रमाणित তাহলে আমি মদিনের চল্লিশ বাক্তের জন্য বসে না থেকে মসজিদানবীতে একদিন দুই দিন তিন দিন যে কয়দিন থাকা যায় থেকে কিছু বরকত নিয়ে আমি চলা তাদাই করে দ্রুত গতিতে মক্কা চলে আসব। কারণ মক্কার এক রাখাত চলাতে এক লক্ষ রাখাত আর ওখানে দইফ হাদিস পেয়ে বা মনকার হাদিস পেয়ে চল্লিশ বাক্তের জন্য আমি বসে আছি অথচ সহি হাদিসে এক লক্ষ সেটা আমার জন্য অনেক বেশি কল্যাণকর এই জন্য মদিনাতে আট দিন থাকতে হবে দশ দিন থাকতে হবে এগুলো জরুরি বিষয় না মসজিদ নবীর বরকত লাভের জন্য যাবো যে কদিন থাকি থেকে আমি সেখানে চলা তালাই করে যত দ্রুত সম্ভব আমি মক্কা মক্কারে চলে আসার চেষ্টা করব। এখান থেকেই বেশি ফজিলত লাভ করার চেষ্টা করবো সম্মানিত ভাই বোনেরা আমরা ধারাবাহিক পঁচিশটি যে ভুল আলোচনা করেছি এগুলো আমার গবেষণায় আমার পর্যালোচনায় আমি দেখেছি যে আমাদের দেশের অধিকাংশ ভাই বোন এই ভুলগুলো হজে এবং ওমরায় করে থাকেন যেগুলো আসলে অনেকেই না জেনে করে থাকেন না বুঝে করে থাকেন এগুলো সম্পর্কে আমাদের আরও জানা দরকার আরও জ্ঞান অর্জন করা দরকার আরও পড়া করা দরকার এগুলো আপনাদের চিন্তার জন্য আপনাদের জানার জন্য বুঝার জন্য আপনাদের জ্ঞানের দরজা খুলে দিলাম এরপরে আপনারা আরও জানবেন আরও বুঝবেন আরও স্টাডি করবেন বুঝে এই ভুলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন যাতে সহি শুদ্ধভাবে এবং এখলাসের সাথে সুন্না অনুযায়ী হজ এবং উমরা করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে হজে মাভরুর করার সুননার আলোকে হজ এবং উমরা করার তফিকান করুন